আমরা আলোচনা করছি চারটি প্রাথমিক বিষয় নিয়ে বইয়ের মূল অংশ অর্থাৎ তিনটি মূলনীতির ব্যাখ্যার অংশ আমরা এখনও শুরু করিনি বরং এ তিনটি মূলনীতি নিয়ে আলোচনার আগে যে চারটি প্রাথমিক বিষয় আলোচনা দরকার আমরা সেই অংশে আছি লেখক বলেছেন এই চারটি বিষয় জানা অত্যাবশ্যক আর এই চারটি মূলনীতির প্রথমটি মূল বিষয় বিষয়বস্তুর অন্তর্ভুক্ত আর তা হলো এল আল্লাহ সুন্দর বা ইমের উপর আমল করা আর তৃতীয় বিষয় হল মানুষের কাছে অর্জিত সেই জ্ঞান পৌঁছে দেয়া আর দা আওয়াত অর্থাৎ পৌঁছে দেয়া জানিয়ে দেয়া কি পৌঁছে দিতে হবে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 অশালীন পোশাকে নারী নারী পুরুষের অবাধ মেলামেশা থাকে নারীদের বেশভূষা এমন থাকে যা কিনা গায়ের মাহারামদের দেখা সম্পূর্ণ নাজাইজ অথচ অনেকেই সেখানে অবস্থান করছেন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 এরকম পরিবেশে আপনার যাওয়া কেবল তখনই জায়েজ হবে যখন আপনি জানেন যে তাদেরকে এসব হারান থেকে আপনি বিরত রাখতে পারবেন আর এটাই হল সৎ কাজের আদেশ ও অসৎ কাজ নিষেধের সর্বোত্তম পন্থা যদি আপনি নিশ্চিত হন যে আপনার কথা শুনে তারা এসব বন্ধ করে দিবে তাহলে আপনার অবশ্যই সেখানে যাওয়া উচিত আর যদি তা না হয় তাহলে আপনার এসব জায়গায় অবস্থান করা উচিত নয় চার মজহাবের ফিক্রের বই আদর আল মুখতার আর সিরাজির আল মুহাজ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 পরাজয়ের পরে তারা নিজেদেরকে এই পরাজয়ের কারণ সম্পর্কে প্রশ্ন করেছেন সুরা আলী ইমরানের ১৬৫ নম্বর আয়াতে বলা হয়েছে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 তৈরি করা পদ্ধতি দিয়ে দখল হয়ে যাওয়া ভূখণ্ড মুক্ত করা সম্ভব না তৈরি ব্যবস্থা মুক্তির উপায় না বরং অধোপতনের কারণ আপনি কার কাছ থেকে বিজয় আশা করছেন কোন বিজয় আশা করছেন আপনি বিজয় কে দেবে আমি বলছি না যে প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রেই এমন ঘটবে বা প্রত্যেকেই গুণাহ করবে বরং আমি এটা বলতে চাই যে বেশিরভাগ মানুষই এমন নয়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 অহুদের যুদ্ধে আবদুল্লাহ ইবনে জুবাই রাজি অধীনে পঞ্চাশ জন সেনা ছিলেন আদেশ অমান্য করা তাদের নিয়ত বা উদ্দেশ্য ছিল না বরং তারা ছিলেন এমন ব্যক্তি যারা আলাইস্লামের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন তারা যুদ্ধের একটি পর্যায়ে উদ্ভূত পরিস্থিতির আলোকে নিজেদের অবস্থান থেকে অনুমান করে একটি সিদ্ধান্ত নিয়েছিলেন তারা যেটাকে সঠিক মনে করেছিলেন সেটাই করেছিলেন তারা একটা সিদ্ধান্ত নিয়েছিলেন আবদুল্লাহ ইবনে জুবাই রাজিউল্লাহ তালহু বাকিদের বলেন আমি পাহাড় থেকে নামব না কারণ রাসুল উল্লাহ সাল্লাহ বলেছেন কোন অবস্থাতেই এই স্থান ত্যাগ না করতে তাই আমি এখান থেকে সরবো না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 إمران بن حسين رضي الله تعالى عنه تكي بورني تو رسول الله صلى الله عليه وسلم قال في هذه الأمة خصف ومسخ وقذ فقال رجل من المسلمين يا رسول الله ومتى ذلك قال إذا ظهرت القينات والمعاذف وشربت الخمور سنان الترمزين اكتصري حديث أوليكا چه رسول الله صلى الله عليه وسلم بولتشن اي أمار مجه ماسك غربه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 তারা যখন হারাম বিষয়গুলোকে বৈধ বা হালাল মনে করতে শুরু করবে যার মধ্যে আছে বাদ্যযন্ত্রকে হালাল মনে করা তখন আল্লাহ আকস্মিক ও দ্রুত শাস্তি নাজিল করবেন আর আজকের উম্মা যে লাঞ্চনার মধ্যে দিয়ে যাচ্ছে তার চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে ছয় মিলিয়ন লোকের হাতে এক দশমিক ছয় বিলিয়নের অপদস্থ আর পরাজিত হবার চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে আবার খেয়াল করুন কিছু মুসলিম বানর শুকরে পরিণত হবে কেন না তারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে আমাদের শত্রুদের ব্যাপারে কোরআনের সূরা আল মাঈদার 60 নম্বর আয়াতে বলা আছে কুল হাল উনাব্বিউকুম বিশররি মিন যালিকা মাথুবাতান ইনদাল্লাহ মালআনাহু আল্লাহু ওয়া গালিব আলাইহি ওয়া জাআলা মিনহুমুল কীরাতা ওয়াল খনাযীরা ওয়া আব্দাত ত্বাগুত উলাইকা শাররুম মাকানু ওয়া আদালু আন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 অবশ্য নিশ্চিতভাবেই সবাই এসব গুণা আর ফাইসার কাজে লিপ্ত হয় ব্যাপারটা এমন নয়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 আমরা সেগুলো নিয়ে কথাও বলছি না কিন্তু কুরআন ও সুন্নার বিরোধী যেসব আচার অনুষ্ঠান আছে সেগুলোকে কোনো ভাবেই গ্রহণ করা যাবে না সব কিছুর উপর আপনাকে কুরআন এবং সুন্নাকে হবে। আজ যে কোরআন সুন্না অনুসারে বিয়ে করতে রীতিমতো যুদ্ধ করছে তারাই মূলত সংখ্যালঘু সমাজচ্যুত আর যারা গুণা এবং ফাহিজা করার পক্ষে তারাই মূলধারা মা আজল্লাহ আমি ব্যাপকভাবে প্রচলিত বলতে এই অবস্থাকেই বুঝাতে চেয়েছি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 তারা এটাকে দাওয়া বলে দাবি করে কেন আপনি ইন্টারফেইট বা আন্তঃ ধর্মীয় সম্মেলনে এসেছেন তাদের অজুহাত হলো ভাই দাওয়ার কারণে এরা আহলে কিতাব আমাদের দায়িত্ব এদের দাওয়া দেওয়া দাওয়া এক জিনিস আর ইন্টারফেইট সম্পূর্ণ আরেক জিনিস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 وقد نزل عليكم في الكتاب ان اذا سمعتم ايات الله يكفروا بها ويستحزئوا بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيبي انكم اذا مثلهم ان الله جامع المنافقين والكافرين في جهنم جميعا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 তারা যখন ঠাট্টা তামাশা উপহাস করে তখন তাদের মাঝে অবস্থান করবেন না কেন কারণ আল্লাহ আল্লা সুবাহ বলেন ইন্নাকুম ইজামুহুম তাদের মাঝে থাকলে আপনিও তাদের মতো হয়ে যাবেন এটা শুধু উপহাস না বরং অন্য সব গুণার ক্ষেত্রে উপযোজ্য লেকচার এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আমরা দাওয়াতের বিভিন্ন কার্যকরী মাধ্যম বৈশিষ্ট্য এবং এর সাথে সংশ্লিষ্ট আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত আলোচনা করবরাত এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মোবাইশির মিডিয়ার ফেসবুক পেজ ডাব্লিউডাব্লিউডব্লিউ ডট